المكتب التعاوني للدعوة والأرشاد وتوعية الجاليات بأبهى بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أبعد السلام عليكم ورحمة الله وبركاته بريدار شك سرطة بها يبنى لك سيهدوري أبنى رجيجي خانتك يا مدير عسكري على شنة شنسين أبنى تشاكل كي جانا جيان تريك شو بيت شاو مبارك بك بريدار شك اختلاب এই জিনিসগুলো একটি ঐতিহাসিক সত্য বিষয় এ সম্পর্কে নবী করিম সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন শাহংরুল্লা আলামিনও তার মহাগ্রন্থ পবিত্র বাণী আলকর আনুল করিমের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন মুসলিম উম্মা মতনৈক্য মত পার্থক্য এখতেলাবের বেড়া জালে এখতালাবের মহাসমুদ্রে আবুডুবু খাচ্ছি এর থেকে আমরা কিভাবে বের হব আজকে আমরা মৌলিক বিষয়ে কখনো মত করছি কখনো ক্ষুদ্র শাখা বিষয়ে করছি ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম এ সম্পর্কে ইসলাম কিছু বলেনি হ্যাঁ প্রিয় শ্রোতা ভাই বোনেরা ইসলাম আমাদেরকে দিয়েছে একটি সুন্দর দিক নির্দেশনা এখনো অবস্থায় মুসলিম উম্মার এই মতভেদ মত এটা দূর করতে হলে এর থেকে পরিত্রানের জন্য আমাদেরকে তিনটি মান দণ্ডের কাছে মহাপবিত্র বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ফয়সালার কাছে কোরআনুল করিমের সিদ্ধান্তের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাই তো আল্লাহ সুবাহান হুয়া তালা সুরাত উন্নসার উনষাট নম্বর আয়াতের ভিতরের এরশাদ করতেছেন রসুল হে ইমানদার বান্দাগন। তোমরা যদি তোমাদের কোন ব্যাপারে মতভেদ মত করো সেটা তোমাদের ধর্মীয় ব্যাপার হোক সেটা মৌলিক ব্যাপার হোক সেটা ফুর শাখাগত কোনো ব্যাপার হোক আকিদাগত ব্যাপার হোক কর্মগত ব্যাপার হোক সামাজিক ব্যাপার হোক পারিবারিক ব্যাপার হোক রাষ্ট্রীয় কোনো ব্যাপার হোক যেকোনো ব্যাপারে তোমাদের মধ্যে যদি দেখা দেয় তাহলে ফারুদ্দ ই আলাল্লাহ হেউর রসুল তাহলে বিষয়টাকে আল্লাহ সুবাহানার দ্বারস্থ করো আল্লাহ সুবাহালার বিধানের দ্বারস্থ করো আল্লাহর কোরআনের কাছে নিয়ে আসো দেখো কোরআন এ সম্পর্কে কি ফয়সালা দিয়েছে এ আয়তে কারি মার করতে গিয়ে মতপার্থক্য মতভেদে জড়িয়ে পড়ো আন তুমি হতে পারে সেটা তোমাদের নিজেদের ব্যাপার পারিবারিক ব্যাপার ব্যক্তিগত উলাতে আমরিকুম হতে পারে বিষয়টি তোমাদের মাঝে এবং তোমাদের যারা সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান থেকে ফয়সালা গ্রহণ করো আল্লাহ খিতাব থেকে তোমরা ফাইসলা গ্রহণ করো নাম্বার দুই আমাদেরকে যে মানদণ্ডের কাছে ফিরে যেতে হবে এ ধরনের মতভেদ মত পার্থক্য দূর করার জন্য তা হচ্ছে নাবি করিম সাল্লাই সাল্লাম অথবা নবী করিম সাল্লাই এর সুন্নাতে কাছে আমাদেরকে ফিরে যেতে হবে নবী করিম সাল্লাইসাল্লামের জীবদ্দাসায় সরাসরি তার কাছে আমাদের যেতে হবে আর নবী করিম সাল্লামের মৃত্যুর পরে আমাদেরকে ফিরে যেতে হবে নাবি করিম সাল্লি আসালামের সহি সন্ন্যাতের কাছে ঠিক তেমনটি বলেছেন আল্লাহ সব তালা এই একই আয়তে করিমের বিদারে বিদানের ভিতরে যদি তোমরা বিস্তারিত বা সঠিক সমাধান না পাও তাহলে তোমরা নবিয়ে করিম সাল্লাহিসামের দ্বারস্থ হও নবিয়ে করিম সাল্লা সাল্লামের সুন্নতের দ্বারস্থ হও আর এটাই আল্লাহ সুবাহর নির্দেশ ওর বলে আর এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি কারণ আল্লাহ সোহানা বলছেন প্রকৃত অর্থে আমরা যদি ইমানদার হই এবং পরকালে বিশ্বাস করি তাহলে আমাদেরকে এটাই করতে হবে আমাদের যে কোনো মতবেদ মত পার্থক্যের মুহূর্তে মত নিয়ে আমাদেরকে দ্বারস্থ হতে হবে আল্লাহ সোহান ও আতালার বাণীর নিকটে নাবি কারিম সাল্লাহ আলাহি ইসলামের সন্ন্যাতের নিকটে এটা যদি আমরা করতে পারি জা আলী এটা আমাদের জন্য এ দুনিয়ার জন্যও কল্যাণকর পরকালের জন্য কল্যাণকর ও আহসান তা এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত এটাই হচ্ছে সঠিক ফয়সালা এ সম্পর্কে আমরা তিনি যখন সাহাবাদারকে আমাদের এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করছিলেন যা সাহাবি এরবাস ইবনে সারিয়া বর্ণিত প্রসিদ্ধ হাদিসের বিতে বর্ণিত হয়েছে ওয়াজ করতেছিলেন সেই ওয়াজের এক পর্যায়ে নবী করিম সাল্লা বলতেছিলেন তোমাদের মধ্যে থেকে যারা আসবে যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে ধরনের মতভেদ মত পার্থক্য বিভেদ এখতেলাফ কথা নবী করিম সাল্লা বলে সাথে সাথে এই বেদাভেদ এই ইতেলাফ থেকে উত্তরণের যে উপায় তাও বলে দিলেন নবী করিম সাল্লাম বলতেছেন ওয়া সুনাতুল খোলাফা এর রাশি দিন এখনো মুহূর্তে তোমাদেরকে যা করতে হবে আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সোনকে মজবুত করে আঁকড়ে ধরতে হবে দাঁত দিয়ে যেমন একটি জিনিসকে শক্ত করে ধরতে হয় ঠিক এভাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সোননাথকে আমাদেরকে কঠিনভাবে মজবুত করে যাতে কোনোভাবে ছুটে না যায় এভাবে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে দূর করার জন্য তা হচ্ছে মাহদিউন চার খলিফা আবু বকর অমর ওসমান আলী রাদি আল্লাহ আনহুম আজমাইন এই চার খলিফার যে ফাইসালা তাদের যে হবে। যেমনটি এর বাজেটনে সার ইয়ারিয়াহুর হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন ওয়াসুন্নাতফা এর রাশি দিন আল অর্থাৎ সঠিক পদপ্রাপ্ত সঠিক মানহাজের উপরে চলে যাওয়া যাক্ষরিক আবু বকর অমর ওসমান আলী এদের যে পথ এদের যে সন্ন্যাদ এদের যে তরিকা এদের যে মানহাজ সেই মানহাজের কাছে তোমরা ফিরে যদি আসো তাহলে তোমরা তোমাদের এই মতভেদ মত থেকে বের হয়ে আসতে পারবে একই সাথে নাবিয়ে করিম সাল্লাইসাল্লামের আরেকটি হাদিস যে হাদিসটি ইমাম হাকিম এবং বাজার তাদের নিজ নিজ গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন যে নাবিম সাল্লাইসাল্লাম বিদায় হাজির ভিতরে তিনি বলে গেছেন তারা তুফি বা আহমা আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে দাঁড়ো তাহলে এই মত পার্থক্য এর থেকে তোমরা রক্ষা পাবে এর থেকে বাঁচতে পারবে ভ্রষ্টতার থেকে পথ হওয়া থেকে তোমরা বাঁচতে পারবে আর তা হচ্ছে কেতাবুল্লাহ ওয়া সন্নাদি প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব আর দ্বিতীয়টি হচ্ছে আমার সোন এরপরে নবী কায়াল্লাহালাম বলতেছেন দুটি জিনিস কখনোই তোমরা তোমাদের থেকে আলাদা রাখবে না এটির কাছে থাকবে এই দুটো জিনিসকে তোমরা যতক্ষণে মজবুত করে ধরবে ততক্ষণে তোমরা পথভ্রষ্ট হবে না এবং তোমাদেরকে দুটো জিনিস ধরে রাখতে হবে যতক্ষণ না তোমরা আমার সাথে হাউদের কাছে মিলিতে হও সাক্ষাৎ করো আমাদের সমাজে আজকে যত মতভেদ মত এর মূল কারণ হচ্ছে আমরা দুনিয়াবি বিধান দিয়ে ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে ব্যক্তিগত বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা আমাদের করার জন্য চেষ্টা করি অথচ এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে তিনটি মানদণ্ড আল্লাহর কাছে ফিরে আসা নাবিয়ে করিম সাল্লা সুন্নাতের কাছে ফিরে আসা এবং নাবিয়ে করিম সাল্লিহলামের চার খলিফা আবু বকুর অমর ওসমান এবং আলী রাতিউল্লাহ আনহু আজমাইন তাদের যে সন্ন্যাত সেই সুন্নাতের কাছে ফিরে আসা এবং এই তিনটি মানদণ্ডে যেভাবে ফয়সালা রয়েছে সেই ফয়সালা দিয়ে আমাদের মত পার্থক্যের ফয়সালা করা এটা যখন আমরা করতে পারব তখন আমাদের মাঝে আর মত থাকবে না আল্লাহবাহনতলা আমাদের মাঝে মত পার্থক্য দূর করে দেন এবং এক্ষেত্রে এ তিনটি মানদণ্ডকে আমাদের কাজে লাগানোর তাফভিক দান করেন আমিন ওয়াখদাওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসাল ওসাল্লাম আলানবেনা মুহম্মদ مهدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطبينا فضجوا بالشهادة ناطبينا